আবু বক্রাহ রদিল্লাহ তাল্হ্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ আলাই সাল্লাম এর নিকট ছিলাম এ সময় সূর্যগ্রহণ শুরু হয় নবী সাল্লাহু আলাই সাল্লাম তখন উঠে দাঁড়ালেন এবং নিজের চাদর টানতে টানতে মসজিদে প্রবেশ করলেন এবং আমরাও প্রবেশ করলাম তিনি আমাদেরকে নিয়ে সূর্য প্রকাশিত হওয়া পর্যন্ত দুরাকাত সালাত আদায় করলেন অতপর নবী সাল্লাহু আলাই সাল্লাম বললেন কারও মৃত্যুর কারণে কখনও সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না তোমরা যখন সূর্যগ্রহণ দেখবে তখন এ অবস্থা দূর না হওয়া পর্যন্ত সালাদ আদায় করবে এবং দোয়া করতে থাকবে